এবং জাহানিরূপ হবে জাহান্ন এর প্রকৃতি আজাবের ধরন ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে যাচ্ছি যেসব কারণে চিরস্থায়ী কিংবা সাময়িক সময়ের জন্য জাহান্নামে অবস্থান করতে হবে সেই সম্পর্কে চিরদিনের জন্য কারা জাহান নামে শাস্তিপ্রাপ্ত হবে দুই শ্রেণীর মানুষ চিরদিন জাহান নামের আজাব ভোগ করবে এবং এই দুই শ্রেণী হচ্ছে মুনাফিক এবং কাফের এই আজাব তাদের এই আজাব কোন একটি সাময়িক সময়ের জন্য নয় কিংবা ক্ষণস্থায়ী নয় কিংবা এক মিলিয়ন বা একশো মিলিয়ন বা একশো কোটি বছরের জন্যও নয় বরং এই দুই শ্রেণীর মানুষ জাহান নামে চিরদিনের জন্য থাকবে যে আজাবের শুরু আছে কিন্তু যার কোন শেষ নেই সমাপ্তি নেই আল্লাহ কুরআ বলেন আর যারা কুফুরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে এখানে একটি চিন্তা অনেকের মাথায় আসতে পারে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি সে দুনিয়াতে ষাট কিংবা সত্তর বছরের জীবন লাভ করে অথচ এই সময়ের অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে চিরকালের জন্য শাস্তি ভোগ করতে হবে অথচ তার জীবন ছিল ষাট কিংবা সত্তর বছর কেন কেন তারা দুনিয়াতে যতটুকু সময় অতিবাহিত করেছে ঠিক ততটুকু সময়ের জন্য শাস্তি পাচ্ছে না এখানে উল্লেখ্য যে একজন মানুষের মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে হঠাৎ করে চলে আসতে পারে কখনো মৃত্যু কাউকে পূর্ব নোটিশ দিয়ে আসে না অথচ চিন্তা করে দেখুন যে ব্যক্তিটি ষাট বছর ধরে জীবিত ছিল সে ষাট বছর হায়াত লাভ করার পরও কুফরি করে চলেছে একষট্টি বছর পর সে কুফুরি করে চলেছে পঁয়ষট্টি বছর পরও কুফুরি করে চলেছে এবং তার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল সে যদি চিরদিন বেঁচে থাকত এরপরও সে কুপুরের উপরেই অটল থাকত কারণ সে এটা নিয়ত করে নিয়েছে চিরকাল সে কুফুরি করবে এবং এ কারণে তার এই ইচ্ছার কারণে সে চিরদিনের জন্য শাস্তি ভোগ করবে যদিও তার হায়াত ষাট কিংবা সত্তর বছর হয়ে থাকে সুতরাং এই সমস্ত বিষয়ের নিয়ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবারে আসুন মুনাফিকদের ব্যাপারে যারা সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি ভোগ করবে তারা হচ্ছে মুনাফিক আলহ্লা কোরআানে এদের সম্পর্কে বলেছেন ইননাল মুনাফিকরা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে আর জাহান নামের সবচেয়ে নিচের স্তর হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তর মুনাফিকদের অবস্থা কাফেরদের চেয়েও ভয়াবহ হবে কারণ তাদের তারা প্রতারণা এবং ধোকাবাজি পাশাপাশি মিথ্যাচার এই সমস্ত খারাপ গুণগুলো তাদের রয়েছে মুনাফিকদের প্রথম অবস্থা হচ্ছে তারা কুপুরি করেছে দ্বিতীয়ত এই কুফুরিকে তারা প্রতারণা ধোকা মিথ্যা দিয়ে ঢেকে দিয়েছে এবং মুনাফিকদের আরেকটি গুণ বা যে কারণে তাদের শাস্তি বেশি হবে সেটা হচ্ছে যে তারা সত্য কি সেটা জানতো সত্যের খুব কাছাকাছি তারা অবস্থান করেছে এবং সত্য সম্পর্কে তারা ভালোভাবে জানত অথচ তারা ইমান আনেনি বরং ইমান আনার ভান করেছে এবং ইমান আনার ভান করলেও মূলত তারা সত্যকে অস্বীকার করেছে বা কুফরি করেছে তাই এই সমস্ত মুনাফিকদের অবস্থা কাফেরদের চেয়েও ভয়াবহভাবে নিকৃষ্ট হবে কুফবারদের চেয়ে এই মুনাফিকরা মুসলিম উম্মার বেশি ক্ষতি শাসন করেছে এ কারণে মুনাফিকদের ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেছেন কারণ কুফাররা প্রকাশ্য শত্রু তারা প্রকাশ্যে মুসলমানদের মুনাফিকরা হচ্ছে গোপন এবং প্রতারণামূলক নকশা আঁকে আমরা যদি প্রথম যুগের মুসলিমদের মধ্যে আভ্যন্তরীণ ফিতনাগুলোর দিকে তাকাই ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে যে এই সবগুলোর পেছনে মুনাফিকদের হাত ছিল এমনকি এই সমস্ত মুনাফিকেরা এই সমস্ত এই কুফুরী এবং প্রতারণার কারণে মুনাফিকদের শাস্তি হবে চিরদিনের এবং সবচেয়ে ভয়ঙ্কর নিকৃষ্টতম শাস্তি এবারে আসুন জেনে নেওয়া যাক যারা চিরদিনের জন্য নয় বরং একটি সাময়িক সময়ের জন্য জাহান্নামের আজাব ভোগ করবে তারা কারা এই সমস্ত লোকেরা হচ্ছেন যারা আল্লাহ এবং তারা রাসুদ সাল সাল্লামের প্রতি ইমান এনেছিলেন কিন্তু ইমান আনার পরেও তাদের এত বেশি গুন ছিল এত বেশি পাপকর্ম ছিল যে সেই পাপকর্মগুলো ইতপূর্বে তারা শাস্তি ভোগ করার মাধ্যমে সেই পাপ থেকে মুক্ত হতে পারেননি দুনিয়ার ভোগান্তিও তাদেরকে সেই গুনা থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল না কবরের আজাব কিংবা হাসরের দিনে দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভোগ করার পরও তাদের বেশ কিছু গুণা রয়ে গিয়েছিল এবং এই সমস্ত কারণে তাদেরকে গুনা থেকে মুক্ত করার জন্য আল্লাহ মোহামন্ত তাদেরকে জাহান নামে আজাব ভোগ করাবেন তাদেরকে কিছু সময় অবশ্যই জাহান কাটাতে হবে এবং অনেক ধরনের পাপকর্ম রয়েছে যার কারণে তাদেরকে ইমান আনার পরেও এই ধরনের নিয়তি বা জাহান্নামে অবস্থান করার মতো দুর্ভাগ্য বরণ করতে হবে যার মধ্যে থেকে আমরা বেশ কিছু কারণ ইনশা আল্লাহ তল্লেখ করব এবং এই সমস্ত কারণগুলোর জন্য কোরআন এবং সুননাতে সুনির্দিষ্টভাবে সতর্কীকরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমরা রেফারেন্স বই হিসেবে সাইখ ওমর আল আসকারের কুরান এবং সুন্নার আলকে জাহ্নাত এবং জাহান্নাম এই কিতাবটি ব্যবহার করেছি এবং সেখানে তিনি খুবই সুন্দরভাবে এই বিষয়গুলোকে দলিল সহ উপস্থাপন করেছেন যার এক নম্বরে রয়েছে ভ্রান্ত ইহুদিরা একাত্তরটি দলে বা ফিরকাতে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা নাসারারা বাহাত্তরটি ফিরকায় বিভক্ত হয়েছে এবং আর এই মুসলিম উম্মা তিয়াত্তরটি ফিরকায় বিভক্ত হয়ে পড়বে একটি ছাড়া বাকি সবগুলো জাহান্নামে যাবে রাস্লা বলেছেন যে এই উম্মা মুসলিম উম্মা পূর্ববর্তী থেকেও ইহুদি এবং খ্রিস্টানদের থেকেও বেশি সংখ্যক বিভক্ত হয়ে পড়বে এখানে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে বিভিন্ন রকম বিষয়ে ফিখের মাজহাবের ব্যাপারে কিংবা যারা বিভিন্ন ইসলামিক দল বা সংগঠন করছে যারা একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভিন্ন ভিন্ন নামে কাজ করে যাচ্ছে তাদের কথা এখানে বলা হচ্ছে না বরং এখানে সেই সমস্ত ফিরকার কথা বলা হচ্ছে যারা ইসলামের মূল আকিদা থেকে নিজেদেরকে বিচ্যুত করেছে যারা কিনা ইসলামের সুনির্দিষ্ট মূল বাদ দিয়ে নিজেদের জন্য নতুন বিশ্বাসের ভিত্তি স্থাপন করেছে উদাহরণস্বরূপ কিছু লোক আছে যারা রাসুল্লাহ সাল্লা পরেও নবতী বিশ্বাসী অথচ এটা ইসলামের একেবারে মৌলিক বা আকিদাগত একটি বিষয় যে রাসুল্লাহ সাল্লা সর্বশেষ নবী এবং তারপর আর কোনো নবী আসবেন না অথচ কাদিয়ানিরা নতুন নবীর উপরে ইমান এনেছে এবং এ কারণে তারা এই সমস্ত গোমরাহী বিভ্রান্ত ফিরকার মধ্যে অন্তর্ভুক্ত এবং তারা হচ্ছে জাহান নামী একই ধরনের আরেকটি ফিরকা হচ্ছে বাহাইয়া এমন কি এই ফিরকার লোকেরা কয়েক বছর আগে তারা নিজেরাই আলাদা একটি ধর্মের ঘোষণা দিয়েছে যার ফলে তাদেরকে আর কোনোভাবেই ইসলামের সাথে সম্পর্কযুক্ত করার কোনো সুযোগ নেই আরেকটি বিষয় এখানে পরিষ্কার করা প্রয়োজন সেটা হচ্ছে এই হাদিসটির অর্থ এই নয় যে মুসলিম উম্মার বেশিরভাগ লোকই জাহান নামী তিয়াত্তরটি ফিরকার মধ্যে বাহাত্তর টি ফিরকায় প্রবেশ করবে এর অর্থ এটা নয় যে উম্মার বেশিরভাগ মানুষই জাহান প্রবেশ করতে যাচ্ছে কেননা উম্মার বেশিরভাগ মানুষ তারা সাধারণ মানুষ বিশেষজ্ঞ তারা কোন বিশেষ কোন ফিরকার অনুসরণ করেন না তারা আল্লাহ এবং তারা সুদের পরিমাণ আনেন মসজিদে গিয়ে সালাদ আদায় করেন এবং কোনো বিশেষ পরিচয় বহন করলেও তারা কোন নির্দিষ্ট ফিরকার অংশ হিসেবে গণ্য হন না তারা সাহাত আদায় করেন জাগাত প্রদান করেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন এবং ইসলামের মূল এমন কি তারা ওই সমস্ত বিভ্রান্ত ফিরকার ভ্রান্ত করেন না প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় জানানো রয়েছে সেটা হচ্ছে যে হাদিসটি বলছে না যে বাহাদুর ফিরকা চিরদিনের জন্য জাহান থাকবে বরং এর মধ্যে কিছু কিছু ফিরকা রয়েছে যারা চিরকালের জন্য জাহান্নামে থাকবে এবং কিছু ফিরকার লোকজন থাকবে যারা একটি অস্থায়ী সময়ের জন্য জাহান্নামে অবস্থান করবেন দুই নম্বর অযোগ্য এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ বিচারক ত্রিমিজির একটি হারিসের রাসুল্লাহ সাল্লা বলেছেন তিন শ্রেণীর বিচারক আছেন যাদের মধ্যে দুই শ্রেণীর বিচারকই জাহান্নামি আর বাকি এক শ্রেণী জান্নাতে যাবে এই দুই শ্রেণীর এক শ্রেণী হল ওই সমস্ত বিচারকগণ যারা সত্য জানা সত্ত্বেও পার্থিব লোভ লাভের উদ্দেশ্যে অন্যায়ভাবে বিচার ফাইসলা করেন এবং অন্য শ্রেণীর বিচারকগণ হচ্ছেন যারা অজ্ঞ বিচার করার কোন জ্ঞান বা যোগ্যতাও নেই এরপরও তারা ফয়সলা প্রদান করেন এই দুই শ্রেণীর বিচারকগণ জাহান নামে যাবেন এবং বাকি এক শ্রেণীর বিচারকগণ যাদের জ্ঞান আছে যারা সত্য জানেন এবং সেই অনুযায়ী করেন তারা ন্যায় বিচারক এবং তারা জান্নাতে যাবেন। নম্বর বা জাল হাদিস রচনা করা জাহান্নে যাওয়ার একটি কারণ বুখারী এবং মুসলিমের হাদিসে রাসুল্লাহ সাল্লা বলেছেন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কিছু আরোপ করবে সে জাহান্নামের আগুনে তার আসন বানিয়ে নেবে এখানে জাল হাদিস রচনা করার কথা বলা হচ্ছে এমনকি যদিও সেটা কোন ভালো অর্থ বহনকারী প্রচার করা এটাও সমপর্যায়ের পাপ না হলে অত্যন্ত বড় একটা গুনাহের কাজ এবং এই কারণে আমাদের প্রচার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত নম্বর হচ্ছে অহংকার শব্দটি অহংকার শব্দটির আরবি শব্দ কিবর কিবর্ড থেকে এসেছে এবং এটি খুবই মারাত্মক একটি গুণা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যার অন্তরী বিন্দু পরিমাণ অহংকার কি সেই জাননাতে প্রবেশ করতে পারবে না এখানে এমন কোন অন্তরের কথা বলা হচ্ছে না যে অন্তরটি অহংকার একেবারে পরিপূর্ণ বরং এমন একটি অন্তরের কথা বলা হচ্ছে যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না কাছে সাল্লা কথা শোনার পর একজন সাহাবি বললেন অনেক মানুষ এমন রয়েছে যারা চায় যে তার কাপড়টা ভালো হোক জুতাটা ভালো হোক এবং রাসুল্লাহ সাল্লামকে সেই সাহাবি জিজ্ঞাসা করলেন যে এটা কি অহংকার কিনা অনেক মানুষ তারা ভালো পোশাক পরে নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য জুতা ভালো হোক কাপড় ভালো হোক এটা অহংকার হবে কিনা রাসু উল্লাহ সাল্লাহাম বললেন আল্লাহ হত সুন্দর তিনি সৌন্দর্য আপনি যদি ভালো জামা পরিধান করেন এতে কোন সমস্যা নেই এটা অহংকার নয় এরপর রাসুল্লাহ ইসলাম বললেন এই কিবর বা অহংকার কি সে সম্পর্কে তিনি বললেন তিনি বলেছেন কিবর বা অহংকার হল সত্যকে বা হককে প্রত্যাখ্যান করা এবং আল্লাহর বান্ধাদেরকে করা। এখানে সত্য প্রত্যাখ্যান করা বলতে কি বুঝাচ্ছে এর অর্থ হচ্ছে আপনার সামনে সত্য আসার পরেও নিজের অহংকার আত্মদম্ভ এবং অহমিকার কারণে সেগুলোকে প্রত্যাখ্যান করা কারণ ক্ষেত্রে সত্য জানার পরে যখন আপনি সেটাকে মেনে নেবেন তখন আপনি আসলে আপনার অজ্ঞতাকে মেনে নিলেন এবং এই কারণে এই সমস্ত লোকেরা নিজেদের অজ্ঞতাকে প্রকাশ করতে যায় না যার ফলে তারা সত্যকে অস্বীকার করে কেননা তারা নিজেদের উপরে এতই আত্মবিশ্বাসী হয়ে যায় যে সত্য জানা সত্ত্বেও তারা অন্য কারো আদর্শ মতামতকে গ্রহণ করতে পারছে না এবং এটাই হচ্ছে কিবর বা অহংকার এবং একই সাথে এর মাধ্যমে পৌঁছে দিয়েছিল কারণ ছাড়া কাউকে হত্যা করা অনেক বড় একটি কাজ আল্লাহ এই কারণে জাহান ঘোষণা দিয়েছেন الله سبحانه والقران يقول ان ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما دي व्यक्ती कोण যাতে সে স্থায়ীভাবে থাকবে তার উপর আল্লাহর ক্রোধ এবং আল্লাহ তার জন্য নির্ধারণ করে সম্পর্কে বলেছেন যারা বিনা কারণে কোনো মুসলিমকে হত্যা করে ইচ্ছাপূর্বক তাদের জন্য শাস্তি হচ্ছে জাহান নাম এবং একই সাথে আলোচনা মন্ত্রালয় বলছেন তাদের উপরে আল্লাহ ক্রোধ এবং লানত অভিসম্প কত বড় শাস্তি তো এই শাস্তি ছিল একজন মুসলিমকে ইচ্ছাপূর্বক হত্যা করার শাস্তি বিনা কারণে হত্যা করলেন তার জন্য শাস্তি হচ্ছে জাহান্নাম কিন্তু কাফিরদেরকে হত্যার ব্যাপারে কি হবে কাফেরদেরকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় অর্থাৎ যদি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কোন একটি শান্তি চুক্তি বিদ্যমান থাকে এরপরে অন্যায়ভাবে কোনো অমুসলিমদেরকে হত্যা করে দেওয়া হয় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় সেই ক্ষেত্রে রাসদুল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি শান্তি চুক্তি করার পরও কাউকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না সুবাসও পাবে না যদিও এই জান্নাতের সুবাস চল্লিশ বছর দূরত্ব থেকে পাওয়া যায় কারবার করবে তার জন্য শাস্তি জাহানি রাসুদুল্লাহ যে সাতটি বড় গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন তার মধ্যে একটি হচ্ছে এই রিবাহ বা সুদ কাজে এই সুদকে কখনো ছোট করে দেখার কোন সুযোগ নেই আলাহ মোহাম্মদ কুরআনে বলেছেন অতঃ্পর যদি তোমরা পরিত্যাগ না করো তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব এখানে আলোসমহাদা বলছেন যে ব্যক্তি সুদের কারবার করবে তাকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য আলোচনা দালা বলে দিয়েছেন এবং এই ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাজিউলতালহ তিনি বলেন কিয়ামতের দিন সুৎখোর ব্যক্তি প্রবর্ত থেকে শয়তানি আচ্ছন্ন ব্যক্তির মতো উঠে আসবে শয়তান যাকে মোহগ্রস্ত করে নিয়েছে যাকে আসর করে নিয়েছে এই ধরনের একজন ব্যক্তির মতো সে উঠে আসবে ব্যক্তি। এবং তাকে অস্ত্র প্রদান আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য অত্যন্ত বড় একটি গুণাহ অথচ এই গুনাহটি বর্তমানে আমরা দেখতে পাই যে সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং মানুষ এটাকে কোন গুণাহি মনে করছে না সারা বিশ্বের মানুষ এখন সুদের সাগরে ভাসছে মানুষের সম্পদ আত্মসাত করা অন্য কারো আত্মসাত করার বিষয়ে জোর করে জবরদখল করা অন্যায় ভাবে আত্মসাত করার বিষয়ে আলোচনা ক্য দলিকা আল্লাহ হে ইমানদার গণ তোমরা একই অপরিসম্পদ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় সেটা নিজেদের কাউকে হত্যা করোনা নিঃসন্দেহ আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনি নিক্ষেপ করা হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য সুতরাং মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করা হচ্ছে একটি কারণ যার জন্য কোন একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনার পরেও তাকে জাহান নামে প্রবেশ করতে হতে পারে হচ্ছে জালিমদের সাথে করা কিংবা তাদের সহযোগী হওয়া। যদি কোন একজন ব্যক্তি জালিম অত্যাচারী রাজা প্রেসিডেন্ট বা বাদশাহ বা নেতা হয়ে থাকে অথচ তার প্রতি আপনার ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে তাহলে আপনি হাসরিদ্দিন তাদের সাথে অবস্থান করার ঝুঁকি নিচ্ছেন এবং আমাদের উচিত এই সমস্ত জালিম এবং স্বৈরসাজক থেকে অত্যাচারী ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা এবং তাদের কাজকর্মকে কোন ধরনের সমর্থন প্রদান না করা আর যদি এরপরও আমরা তা করি তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহ আহমতাল্লাহর সতর্ক বাণী যেখানে বলছেন। আল্লাহবাদ তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে উক্ত আয়াতে জালিমিন এদের কথা বলা হয়েছে যারা কিনা সীমা লঙ্ঘন করেছে অত্যাচার করেছে কিন্তু এটার একটা অর্থ এটাও যে যারা পাপ কাজের প্রচার বা প্রসার করে থাকে তারাও এই জালিমিনদের অন্তর্ভুক্ত হবে কাজেই আমাদের সবার উচিত এই সমস্ত অত্যাচারী ব্যক্তিদের জালিম ব্যক্তিদের কাজের প্রতি কোন ধরনের সমর্থন প্রদান না করে দূরত্ব বজায় রাখা অনেকে একটা ভুল ধারণা লালন করে থাকেন সেটা হচ্ছে আমি নিজে যতক্ষণ পর্যন্ত না কোনো খারাপ কাজ করছি ততক্ষণ পর্যন্ত ঠিক আছে নিরাপদ আছি যতক্ষণ পর্যন্ত সে নিজে সরাসরি ভুল না করছে তাদেরকে সাহায্য করার মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সে ঠিক আছে কিন্তু আসলে বিষয়টি এরকম নয় আপনি হয়তো নিজে জুলুম বা অন্যায় করছেন না কিন্তু যারা এই সমস্ত অন্যায় বা জুলুম করছে আপনি তাদের সাথে আছেন তাদের সহচর তাদের কাজকে অগ্রাহ্য করছেন না তাদের সাথে সুন্দর সহ করছেন আরামে দিন কাটাচ্ছেন এটাই হচ্ছে একটা গুনাহের কাজ উদাহরণস্বরূপ অত্যাচারী জালিম শাসকের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা আপনি নিজে অত্যাচার কিংবা জুলুম করছেন না তবে যারা করছে তাদেরই বাহিনীতে তাদেরই নিরাপত্তায় আপনি নিয়োজিত আছেন কাজেই এটা খুবই মারাত্মক একটা বিষয় এবং আমরা দেখতে পাই যে আব্বাসীয় খিলাফতকালের সময় বিভিন্ন খলিফা হিসেবে বেশ কিছু লোক ছিল যারা ভালো লোক ছিল আবার সাথে এমন কিছু ব্যক্তি ছিল যারা জালিম বা অত্যাচারী ছিল এরকম একটা সময় একজন পুলিশ অফিসার ইমাম আহমদিনের কাছে এসে জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন যারা জালিম শাসকের সাহায্যকারী তাদের মধ্যে কি আমিও গণ্য হব আহম্মদ বিন হাম্বল উত্তরে বললেন না বরং তুমি নিজেই একজন জালিম যারা সাহায্য করছে তুমি তাদের মধ্যে গণ্য হবে না কারণ তুমি নিজেই একজন জুলুমবাজ এবং অত্যাচারী শাসকের একজন অত্যাচারী শাসনের একজন অথচ সেই ব্যক্তিটি ছিল নিরাপত্তা বাহিনীর একজন সদস্য এ কারণে সে মনে করল সে যুক্ত নয় এবং সে প্রশ্ন করলো যে আমি কি জালিম শাসকের যারা সাহায্যকারী তাদের মধ্যে গণ্য হব কিনা অথচ ইমাম আহমদ বিন হামুল বললেন যে না বরং তুমি নিজেই হচ্ছে একজন জালিম যারা সাহায্যকারী তাদের মধ্যে তুমি গণ্য নও বরং তুমি নিজেই একজন জুলুমবাজ এবং অত্যাচারী শাসকের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য যারা কিনা এই সমস্ত অর্থচারী শাসককে টিকিয়ে রাখে তাদের জন্য এটা অত্যন্ত বড় একটা হুমকি এবং তাদেরকে এই ঘটনা থেকে আমরা জানিয়ে দিতে পারি যে তুমি শুধুমাত্র তাদের একজন অংশই নও বরং তুমি নিজেও একজন জালিম নয় নম্বর কারণ যার কারণে আল্লাহ এবং তার সুলের উপর ইমান আনার পরেও মানুষদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে পোশাক পরিধান করার সত্ত্বেও যে সমস্ত মহিলারা নগ্ন কাসিয়াত আরিয়াত এবং সেই সমস্ত পুরুষেরা যারা চাবুক বহন করে চাবুকালা পুরুষেরা এবং এই দুটি লক্ষণ কি আমাদের একটি আলামত বা নিদর্শন বটে যাদের সম্পর্কে বলেছেন যে দুই শ্রেণীর লোক জাহান নামে প্রবেশ করতে যাচ্ছে যাদেরকে তিনি তখনও পর্যন্ত দেখেননি বা তাদের সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন কিন্তু রাসুল্লাহ সাল্লা সময়ে সেই সমস্ত ব্যক্তিরা ছিল না এদের মধ্যে একটি হচ্ছে সেই সমস্ত মহিলা যারা পোশাক পরিধান করেছে কিন্তু এর পরেও তারা নগ্ন অর্থাৎ তাদের পোশাকগুলো এত সংকীর্ণ এবং আটো সাটো হবে যে শরীরের গঠন এবং সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে স্পষ্ট বুঝা যাবে দ্বিতীয় শ্রেণীতে সেই সমস্ত মানুষের কথা বলা হয়েছে পুরুষদের কথা যারা চাবুক বহন করে এবং এই সমস্ত লোকেরা হচ্ছেন তারা নিরাপত্তা বাহিনীর সদস্য যাদের হাতে চাবুক থাকবে এবং এই সমস্ত ব্যক্তিরা তারা আধুনিক অস্ত্র শস্ত আবিষ্কার করার পূর্বেই ঐতিহ্যে মুসলিম বিশ্বে এই ধরনের ঘটনা দেখা গেছে যারা চাবুক বহন করতেন লাঠি বহন করতেন এবং নিরাপত্তার বাহিনীর সদস্য হিসেবে তারা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করতেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলে দিয়েছেন তাদের শাস্তি হচ্ছে জাহান নাম দশ নম্বর কারণ বিভিন্ন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা নির্দয় আচরণ করা বুখারিতে একটি হ্যারিস রয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন একজন মহিলা জাহান প্রবেশ করবে একটি বিড়ালের জন্য আরেকজনের জন্য একটি রেখেছিল এবং এমনকি কোন খাবার প্রদান করেনি। যার ফলে অবস্থায় সেই বিড়ালটি একসময় মারা গেল এবং এই কারণে আলাসম তাকে জাহান নামে নিক্ষেপ করবেন একটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করার জন্য বিপরীত দিকে আরেকজন মহিলার কথা রাসুল উল্লেখ করেছেন যে কিনা জান্নাতে প্রবেশ করবে কেননা সে একটি কুকুরের প্রতি পিপাসার্থ কুকুরের প্রতি সদয় আচরণ করেছিল এবং তাকে তার পিপাসা মিটাতে সাহায্য করেছিল পানি পান করিয়েছিল যার কারণে আলাচ মহাতা সেই মহিলাটিকে জান্নাতে প্রবেশ করাবেন কাজী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আলোচনা সৃষ্ট জীবের প্রতি আচরণ ভালো আচরণের জন্য পুরস্কার সর্বোচ্চ হতে পারে জান্নাত আর মন্দ আচরণের জন্য পুরস্কার এর বদলে পেতে হবে শাস্তি এবং স্থান হতে পারে জাহান নামে কাজেই যারা বর্তমানে আল্লাহ সৃষ্টি মানুষ বা মুসলিমদের উপরে যারা নির্যাতন করছে বন্দী করছে তাদের জন্য এটা কত বড় একটি সতর্কতা তাদের অবস্থান কি হবে আমরা সহজেই অনুমান করতে পারি আল্লাহ সুহামতালা এই সমস্ত মুসলিমদের শত্রুদেরকে ধ্বংস করুন এবং নির্যাতিত মুসলিমদেরকে তাদের হাত থেকে উদ্ধার করুন এগারো নম্বর যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের পরিমাণ আনার পরেও জাহান নামে প্রবেশ করবে সেটা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে দিনী ইল অর্জন করা কোন একজন ব্যক্তি সে কোরআন শিখছে ফিখ কিংবা সরিয়ে অধ্যয়ন করছে কিন্তু তার এই ইল অর্জনের ফলাফল জাহান নামে যাওয়া কিভাবে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটি পথ পারি দেয় আল্লাহ তাকে জান্নাতের জন্য পথ সহজ করে দেন অথচ এই ব্যক্তিটি সে পুরস্কার হিসেবে লাভ করল জাহান্নাম সে কোরআন শিখেছিল পিক শিখেছিল সেই অধ্যয়ন করেছে কিন্তু ফলাফলে সে জাহান নাম লাভ করবে এদের মূল কারণ হচ্ছে যেন তারা একজন ভালো বক্তা হিসেবে খ্যাতি অর্জন করতে পারে মানুষকে নেতৃত্বের আসনে বসতে পারে ইত্যাদি দুনিয়া বিদ্দেশ্য সবকিছুর মূল উদ্দেশ্য ছিল দুনিয়া যার কারণে আখিরাতে তারা পাবে শাস্তি এবং তাদের জন্য স্থান হবে জাহান্নামে এবং মূলহাদৃষ্টি ইভিনাজায় বর্ণিত রয়েছে যেখানে রাসুদুল্লাহ সাল্লা বলেছেন যে ইলম দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয় আল্লাহ সন্তুষ্টিকে অন্বেষণ করা হয় যদি কেউ সেই ইলমকে পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য শিক্ষা করে তাহলে সে জান্নাতের সুবাসও পাবে না অর্থাৎ সে জান্নাতের ধারে কাছে যেতে পারবে না বারো নম্বর হচ্ছে নিধন করা কেটে ফেলা সিদর এক ধরনের গাছ যেটা আরব ভূমিতে তন্মায় এবং হাজিসটি আবু দাউদ বর্ণনা করেছেন রাস্তি বলেছেন যে ব্যক্তি সিদর গাছ কাটবে আল্লাহ তার মাথাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন এই সম্পর্কে প্রশ্ন করা হলো কিভাবে একজন ব্যক্তি একটা গাছ অথচ এর শাস্তি হিসেবে তাকে জাহান নামে যেতে হবে আবু দাউদ উত্তরে বলেছিলেন যে এটা হচ্ছে এমন একটা গাছ এই সিদর গাছ একজন পতী ছায়া দিত প্রাণীদেরকে খাদ্যের যোগান দিত অথচ কোন একজন ব্যক্তি এসে কোন কারণ ছাড়াই বিনা কারণে যদি এই গাছটি কেটে ফেলে তাহলে সেই জাহান নামে হবে কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু একই সাথে এর অর্থ এই নয় যে আপনার কোন একটি প্রয়োজন রয়েছে এরপর আপনি সেই গাছটিকে কেটে ফেললেন এজন্য নামে যদি হয় কোন সমস্যা নেই যেমন উদাহরণস্বরূপ জ্বালানি কাঠের প্রয়োজনে নির্মাণ কাজে কিংবা অন্যান্য কাজে প্রয়োজন হতে পারে কিন্তু বিনা কারণে কিংবা খুব সামান্য পরিমাণ প্রয়োজন অধিকাংশ গাছের অংশ কাটগুলো আপনি বিনা কারণে ফেলে দেবেন অপচয় করবেন সেক্ষেত্রে যদি আপনি এই গাছটিকে কর্তন করেন তাহলে এর জন্য আপনাকে জাহান নামে যেতে হবে এবং আমরা দেখতে পাই যে আরব ভূমিতে এই ব্যাপারে রাসুলাম বলেছেন যেখানে এমনিতেই খুব কম পরিমাণ গাছ থাকে অধিকাংশ এলাকা মরুভূমি সেখানে একটি বৃক্ষ যখন প্রাণীদেরকে প্রাণীদেরকে খাদ্যের যোগান দিচ্ছে প্রতীককে ছায়া দিচ্ছে সেখানে বিনা কারণে এই গাছটি কেটে ফেলা অবশ্যই একটি বড় অপরাধ এবং এর জন্য শাস্তি হিসাবে রাসুল্লাহাম বলেছেন যে সেই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে এবং রাসুল্লাহাম এটা বলেছেন আরবের নিষ্প্রাণ মরুভূমি ক্ষেত্রের এলাকার জন্য শহরাঞ্চলের জন্য এর হুকুম হবে ভিন্ন আলাদা তেরো নম্বর কারণটি হচ্ছে যার কারণে একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের ওপর ইমান আনার পরেও ইমানদার মুসলিম হওয়ার পরেও জাহান নামে প্রবেশ করবে সেটা হচ্ছে আত্মহত্যা এবং বুখার ইতিহাসটি রয়েছে রাসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে যে ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে তার হাতে একটি বিষের পেয়ালা থাকবে এবং জাহান নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে হত্যা করতে থাকবে অনন্তকাল ধরে এবং যে ব্যক্তি কোন একটি ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সেই ধারালো অস্ত্রটি দেওয়া হবে এবং তার মাধ্যমে সে সর্বদা নিজের পেটকে চিরতে থাকবে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা আলোচনা করছিলাম যারা অস্থায়ী জাহান নামে প্রবেশ করবে তাদের সম্পর্কে তেরো নম্বর পয়েন্ট এসে আমরা উল্লেখ করলাম আত্মহত্যাকারীদের সম্পর্কে তো এখানে হাদিসটিতে বলা হয়েছে অনন্তকাল জাহান নামে থাকার কথা কিন্তু এরপর আমরা কেন সেটাকে অস্থায়ী ক্যাটাগরিতে নিয়ে আসলাম মূলত হাদিসে অনন্তকাল বলতে একটি দীর্ঘ সময়কে বুঝানো হয়েছে এই আত্মহত্যার বিষয়টি এতটাই মারাত্মক যার ফলে জাহান নামে দীর্ঘ লম্বা একটা সময় তাদেরকে অবস্থান করতে হবে এবং যে কারণে এখানে অনন্তকাল শব্দটি ব্যবহার করা হয়েছে যদিও আমরা জানি যে কোন একজন ব্যক্তি যে লাহ এর উপরে মৃত্যুবরণ করবে সে একসময় ঠিকই জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জানাতে প্রবেশ করবে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে আত্মহত্যা বা এই বিষয়টি কতটা জঘন্য এবং বড় একটি গুণা এবং আলহামদুলিল্লাহর অশেষ মেহরবাণীতে আমরা জাহান্নামের অংশটি আলোচনা শেষ করলাম এবারে ইনশাল্লাহাল আমরা জান্নাতের অংশে চলে যাচ্ছি সর্বপ্রথম জানতে কে প্রবেশ করবেন জান্নতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আনাস ইমনি মালিক রাজিউল কালাম থেকে বর্ণিত সোহি মুসলিমের একটি হারিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন হাসরের দিন অন্যান্য আম্বিয়াকিরামের উম্মাতের চেয়ে আমার উম্মাই হবে সবচেয়ে বড় আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করা আঘাত করব মানুষের বিচারের কাজ শেষ হওয়ার পূর্বেই তিনি জান্নাতবেশ করবে। এবং যে সমস্ত হাদিসগুলোকে বর্ণনা করেছি অধিকাংশ এবং মুসলিমের কেননা বুখারী এবং মুসলিমই এই বিষয়ে এত পর্যাপ্ত পরিমাণ হাদিস রয়েছে আমাদেরকে অন্য কোন হাদিসের গ্রন্থের দিকে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়েনি এবং দুর্বল হাদিসগুলোকে আমরা তখন কেন উল্লেখ করব যখন আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সহি হাদিস রয়েছে। আমরা যেটা বলছিলাম যে সর্বপ্রথম জান্নাতি কে প্রবেশ করবেন আমি জান্নাতের যিনি প্রহরী ফেরেস্তা তিনি বলবেন প্রশ্ন শুনে তিনি বলবেন কে আপনি রাসুল্লাহ বলেন আমি বলবো মুহাম্মদ দারোয়ান বলবেন বা জান্নাতের প্রহরী বলবেন আমি তো এটাই আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে আর কারো জন্য এই দরজাকে না খুলে দেই। দেয় জান্নাতের দরজায় যে প্রহরী বছরের পর বছর ধরে এই দরজাকে পাহারা দিচ্ছেন তাকে আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছেন যে সর্বপ্রথম যেই ব্যক্তির জন্য তুমি এই দরজাকে উন্মুক্ত করে দিবে তিনি হচ্ছেন মুহম্মদ রসুল্লাহ সালাহাম এবং মুহদ সাল্লাহ আলাইস্লাম ব্যতীত অন্য কারো যেন এই দরজা যেন না খোলা হয় মোহাম্মদ সাল্লা যখন সর্বপ্রথম ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তখন তাকে অনুসরণ করবেন আরো এক লক্ষ চব্বিশ হাজার তারাও জান্নাতে প্রবেশ করবেন এবং আমি পর মানব জাতির মধ্যে প্রথম জাননাতে প্রবেশ করবেন কে সুনান আবু দাউদের একটি হাতিসের দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো আবু হুরাইরা রাত্ম থেকে বর্ণিত রাসুদুল্লাহ সাল্লা বলেছেন আমার হাত ধরে জিব্রাইল আমাকে জাননাতে নিয়ে যান এবং আমার উম্মাহ যেই দরজা দিয়ে জাননাতে প্রবেশ করবে সেটা আমাকে দেখান তিনি বলেন এটা সেই দরজা যা দিয়ে আপনার উম্মা জান্নতে প্রবেশ করবে আবু বকর এই বর্ণনাটি শুনে তিনি বললেন ইয়া রসুল্ল যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম যদি আমিও আপনার সাথে তা দেখতে পেতাম রাসুল্লাহ সাল্লাহাম বললেন হে আবু বকর আমার উম্মতের মধ্যে তুমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এখানে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এই উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আবু বকর এবং তিনি হচ্ছেন পূর্ববর্তী সমস্ত উম্মতের মধ্যে প্রথম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাজি আম্বিআই কেরামের পর সর্বপ্রথম মানুষ যিনি জান্নতে প্রবেশ করবেন এবং এর কারণ আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে যেখানে রাসুল্লাহ সাল্লাই বলেছেন আম্বিআই কেরামের পর মানব জাতির মধ্যে সবার থেকে উত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর রাজি এবং এর পর যারা জান্নাতে প্রবেশ করবেন তারা হচ্ছেন এই উম্মতের মধ্যে সত্তর হাজার জন মানুষ আবু বকর সিদ্দিককে অনুসরণকারী দলটি হবেন মুসলিমদের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন সেই দলটি মুসন আহমদে বর্ণিত হারিজে রাসু সাল্লাম বলেন যে আলোচনা তালা আমার উম্মতের মধ্যে এমন সত্তর হাজার জনকে সুযোগ দিয়েছেন যারা জান্নাতে প্রবেশ করবে কোনো ধরনের হিসাব ছাড়াই সুতরাং এরা হচ্ছে সেই সমস্ত বাছাইকৃত অল্প কিছু মানুষ যারা এই মুসলিম উম্মার মধ্যে নির্বাচিত ব্যক্তি যাদেরকে আলোচক মাতাল সত্তর হাজার সংখ্যাকে সত্তর হাজার জনকে আলোচনা মাতালা নিজে বাছাই করবেন অথচ সেই সময়ে অন্যান্য প্রত্যেকে মানুষ হিসাব নিকাশের মধ্যে সম্মুখীন হবে বিচারের ময়দানে হিসাব নিকাশের মধ্যে থাকবে অথচ এই সত্তর হাজার মানুষ তারা জান্নাত লাভ করবে কোন ধরনের হিসাব নিকাশ ছাড়াই এবং তারা প্রবেশ করবে। তো কাজে কি এমন বৈশিষ্ট্যের অধিকারী থাকবে তারা যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে সত্তর হাজার জন কোন হিসাব নিকাশ ছাড়াই এর কারণ হচ্ছে তারা তাদের সব কিছু দিয়ে এক আল্লাহর উপরে তাকুল করেছে এবং আল্লাহ সমের উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে আন্তরিক খাঁটি বিশ্বাস্লাম যদিও তিনি এই সত্তর হাজার সংখ্যা নিয়ে তিনি খুবই খুশি ছিলেন কিন্তু তিনি চেয়েছেন সময় মুসলিমদের জন্য সবচেয়ে ভালো বিষয়টি এ কারণেই যে বিনা হিসেবে যারা জান্নতে প্রবেশ করবে তাদের সংখ্যা যেন আরো বেশি হয় আমরা দেখতে পাই মুস্তারে আহমদে বর্ণিত আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন এই উন্মতের মধ্য হতে সত্তর হাজার জনকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত প্রদান করবেন এবং তখন তিনি অনুরোধ করবেন আল্লাহ মোহাম্মদ আল্লার কাছে রাসুল্লাহাম অনুরোধ করবেন যেন এই সংখ্যাকে আরো বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহ মোহাম্মদ আল্লাহ তখন প্রতি একজনের সাথে প্রতি একজন ব্যক্তির সাথে আরো সত্তর হাজার জনকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন অনুমতি দিবেন তাহলে আমরা দেখতে পাই সত্তর হাজার প্রত্যেকের সাথে আরো সত্তর হাজার জন ব্যক্তি অর্থাৎ এই সংখ্যাটি দাঁড়াচ্ছে সর্বমোট এই সংখ্যাটি এসে দাঁড়াচ্ছে চারশো মিলিয়ন মানুষ যারা বিনা হিসেবে জাননাতে প্রবেশ করতে পারবেন এবং আল্লাহ মহামতাল এরপর বিনা হিসেবে জান্নাতে প্রবেশকারীদের সংখ্যাটিকে আরো বাড়িয়ে দিলেন এবং আল্লাহ বলেন আমি আমার তিন অঞ্জলি পরিমাণ অতিরিক্ত মুসলিমকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো সাহাবাদেরকে বলতেন যে সবচেয়ে ভালো আমল করতে যেন তারা ওই সত্তর হাজার জনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন সত্তর হাজার জন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন তাদের পরবর্তী যে দলটি জান্নাতে প্রবেশ করবেন সেই সম্পর্কে মুসলিমে বর্ণিত একটি হাজির থেকে আমরা জানতে পারি আবু আবদুল রহমান বর্ণনা করছেন আমি একবার আব্দুল্লাহ আমর আল আস রাহু তার সাথে বসেছিলাম এমন সময় তিনজন ব্যক্তি তিনজন লোক সেখানে আসলেন এবং তার এসে বললেন আল্লাহর কসম আমাদের নিকট কোনো কিছুই নেই না কোন খাদ্যদ্রব্যের মজুদ না কোন আরোহণ করার মতো প্রাণী কিংবা কোনো ধন সম্পদ তাদের এই কথা শুনে আবদুল্লা ইবনে আমর ইবিন আল আস রিউল্লাহমা তিনি বললেন আমি তোমাদের পছন্দ নিয়ে যেকোন কিছু করতে প্রস্তুত আছি তোমরা যদি আমাদের কাছে আস তাহলে আল্লাহ তোমাদের জন্য প্রাপ্য যা রেখেছেন আমরা তোমাদেরকে তা প্রদান করব যদি তোমরা চাও আমি তোমাদের অবস্থার কথা খলিফা নিকটে তুলে ধরতে পারি অথবা তোমরা চাইলে সবরও করতে পারো ধৈর্যও ধারণ করতে পারো এবং এ প্রসঙ্গে আবদুল্লা ইবনে আমর ইবিন আল্লাহ সৈতা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন কারণ আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মহাজিরদের মধ্যে যারা দুস্থ, দরিদ্র জান্নাতের পথে তারা ধনী চাইতে চল্লিশ বছর অগ্রগামী হবেন এই কথা শুনে তারা বললেন আমরা সবর করলাম ধৈর্য ধারণ করলাম এবং আমাদের কোন কিছুর প্রয়োজন নেই দরিদ্র মহাজির মহাজিরদের মধ্যে যারা নিঃশ দরিদ্র ছিলেন তারা ধনীদের চেয়ে কিভাবে চল্লিশ বছর অগ্রগামী হবেন এবং এই বিষয়ে আল হাকিম থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে তিনি বলেন যখন মহাজিরিনরা জান্নাতের দরজায় পৌঁছে যাবেন প্রবেশ দ্বারে পৌঁছাবেন তখন সেখানকার সেখানকারী হিসেবে ভূমিকা পালন করছেন তারা অবাক হয়ে যাবেন কেননা তখনও বিচার দিবস কার্যক্রম চলছে বিচার দিবস তখনও সমাপ্ত হয়নি এর কিনা তারা জান্নাতের দরজায় এসে করানাচ্ছেন এ কারণে এত দ্রুত মহাজিরিনের এই দলটিকে ফেরেস্তারা জান্নাতের দরজায় আশা করবেন না তাই তারা অবাক হয়ে প্রশ্ন করবেন আপনারা কি আপনাদের হিসাব নিকাশ প্রদান করেছেন ইতিমধ্যে হিসাব নিকাশের মধ্যে দিয়ে গেছেন কি তখন সেই নিশ্চয় মহাজিরা বলে উঠবে কিসের জন্য আমরা হিসাব প্রদান করব দুনিয়াতে আমাদের কিছু ছিল না যার জন্য আল্লাহ বরণ করেছি যে বিষয়গুলো মানুষের জান্নাতে প্রবেশ করাকে এবং জান্নাতের জন্য অপেক্ষাকে বিচার দিবসীয় অবস্থানকে দীর্ঘায়িত করবে তাদের মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হিসাব নিকাশ প্রদান করা অন্য আরেকটি হাদিস থেকে জানা যায় রাসু উল্লাহ সাল্লা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোন সন্তানের পা নড়বে না যতক্ষণ না তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করা হবে এবং এর মধ্যে দুইটি প্রশ্ন হল তুমি কিভাবে তোমার সম্পদ অর্জন করেছিলে এবং তুমি তোমার অর্জিত সম্পদ কোন পথে করেছিল। ধন সম্পদের বিষয়ে দুইটি প্রশ্ন করা হবে একটি হচ্ছে কিভাবে এই সম্পদকে উপার্জন করা হয়েছে এবং কিভাবে এই সম্পদকে কোন পথে ব্যয় করা হয়েছিল এবং এই বিষয়গুলো জান্নাতে প্রবেশের সময়ের সাথে সম্পর্কযুক্ত কারা আগে প্রবেশ করবেন অগ্রগামীতা এ সম্পর্কে সম্পর্কযুক্ত কিন্তু উচ্চ মর্যাদার সাথে সম্পর্কযুক্ত নয় কোন একজন ব্যক্তি পরে এসেও যারা তার আগে জানাতে প্রবেশ করেছেন তাদের থেকে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন বিচার দিবসে সম্পদসালীদের অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে কারণ তাদের হিসাব নেওয়ার মতো সম্পদের পরিমাণ হবে অনেক বেশি আবু হুরাই রাজিয়া বলেন রাসুল্লাহ সাল্লা বলেছেন আমরা সর্বশেষ উন্মত কিন্তু বিচার দিবসে আমরাই থাকব সর্বপ্রথমে এবং আমরাই সর্বপ্রথমে জানাতে প্রবেশ করব হাদিস এবং মুসলিম সর্বোত্তম উম্মতকে সংরক্ষিত রেখেছেন শেষ শেষ সময়ের সময়ের জন্য। জন্য এবং তারাই হচ্ছেন সর্বশেষ উম্মত রাসুদুল্লাহ সাল্লা উম্মত এবং এই কারণে নবী নবীরদের মধ্যে অনেকে কেউ কেউ রাসুদুল্লাহ সাল্লামের উম্মত হওয়ার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছিলেন সুমাহ আল্লাহ অথচ আলাহ সুমাত আমাদেরকে এই বিরল সম্মান দান করেছেন অথচ আমরা এটাকে সহজাত গণ্য করে থাকি যেন এটা প্রাপ্য করেছেন যে আমরা শেষ নবীর উন্মত হয়েছি জান্নাতের দরজা সমূহ কেমন হবে যখন জান্নাতিরা জান্নতে প্রবেশ করতে থাকবে জান্নাতের দরজার সম্মুখীন তারা হবে সেই দরজাগুলো কেমন হবে আলাহ মোহাম্মদাল কুরআনে বলছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে যার দরজা চিরস্থায়ী এক একই দরজাগুলো জান্নাতবাসীদের জন্য উন্মুক্ত প্রশস্ত থাকবে সব সময় উন্মুক্ত থাকবে এবং সেই উত্তম আবাসস্থল হচ্ছে চিরস্থায়ী চিরদিনের জন্য সাফল্যের স্থান জান্নাত আরও বলেছেন ইলাল হাত মুন্না লাই কুম কবে তুমু হা খরিদিন যারা তাদের প্রতিপালক কে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে এসে পৌঁছাবে জান্নাতের দরজাগুলো পূর্ব থেকে উন্মুক্ত দেখতে পাবে যখন তারা সেখানে পৌঁছাবে জান্নাতের দরজাগুলো পূর্ব থেকেই উন্মুক্ত দেখতে পাবে এবং জান্নাতের দ্বারক্ষীরা তাদেরকে বলবে তাদেরকে স্বাগতম জানিয়ে তারা বলবেন জান্নাতের ফেরেস্তারা তাদেরকে অভিবাদন জানিয়ে বলবেন তোমাদের উপর শান্তি সালাম বর্ষিত হোক চমৎকার কাজ করেছে তোমরা কাজেই চিরকালের জন্য এতে তোমরা প্রবেশ করো সুখে থাকো চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও তাদের প্রতি অভিবাদন এবং সালাম প্রদান করবেন কত বড় এই সাফল্য। বিপরীতভাবে এই এই অভিনন্দন অভিবাদন তুলনা করতে পারি সেই কঠোর তিরস্কারের সাথে লজ্জা অপমান এবং ব্যর্থতার সাথে যেটা জাহান্নামবাসীদের জন্য সংরক্ষিত তাদেরকে বলা হবে জাহান্নামের দরজায় প্রবেশ করো তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট বিপরীত দিকে সবচেয়ে বড় সাফল্যের দিন হবে যখন তারা জান্নাতের দরজার সামনে এসে উপস্থিত হবেন কাজে সেই তীব্র আনন্দের দৃশ্যটি আমরা কল্পনা করতে পারি দ্রুত গতিতে যাচ্ছেন। হচ্ছেন জান্নাতের দরজাগুলোর দিকে এবং একই সাথে তাদের কানে সুমধুর ধ্বনি ভেসে আসছে ফেরেস্তাদের প্রীতি সম্ভাষণ তোমাদের প্রতি সালাম তোমাদের প্রতি শান্তি বসিত হোক সুখে থাকো চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও এই দরজা হবে মোট আটটি জান আটটি দরজা রয়েছে বলেছেন জান আটটি দরজা রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে আর এবং এই দরজা সম্পর্কে সেখান দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন তাছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না এবং এটা সাউমের মর্যাদাকে ফুটিয়ে তোলে এবং সাহাবার রাজিতুল্লা আনহুম তারা সাউমের মর্যাদা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন এবং সাহাবাদের একজন বলেন এই দুনিয়াতে বসবাস করার কোন আকাঙ্ক্ষাই আমার নেই শুধুমাত্র কয়েকটি জিনিসের ইচ্ছা ব্যতীত গ্রীষ্মের গরমের দীর্ঘ দিনগুলোতে সাউম পালন করা শীতের দীর্ঘ রাত্রিতে কিয়াম করা ইবাদত করা এবং সেই সমস্ত ভাইদের সাথে বসা যারা কথা বলার সময় বেছে নেয় সর্বোত্তম শব্দগুলোকে অনেকটা ফলের ঝুড়ি থেকে ফল বেছে নেওয়ার মতো তাদের কথা যাতে কোন ধরনের অশ্লীলতা থাকবে না অভিসম্পাদ থাকবে না এবং তারা কোন অপ্রয়োজনীয় কথাবার্তাও বলবেন না এবং রাসুল্লাহ জানাতের দরজাগুলো সম্পর্কে তিনি আরো বলেছেন যে ব্যক্তি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হবে তাকে সালাতের দরজা থেকে আহ্বান করা হবে আর যে মুজাহিদ হবে তাকে জিহাদের দরজা থেকে আহ্বান করা হবে যে হবে দানশীল উদার দাতা তাকে দাতাদের দরজা থেকে আহ্বান করা হবে যে রোজাদারদের অন্তর্ভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে রাসুল্লাহ সাল্লাহাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আবু বকর সিদ্দিক তিন তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কোন বিষয়টি সবচেয়ে উত্তম বিষয়টি এমন কেউ কি হবে যাকে উক্ত সমস্ত দরজাগুলো থেকে একসাথে আহ্বান করা হবে তিনি সাল্লাই বললেন হ্যাঁ হবে এবং আমি আশা করি তুমি হবে তাদের মধ্যে একজন সুতরাং কল্পনা করুন আবু বকর সিদ্দিক জান্নাতের দিকে প্রবেশ করতে যাচ্ছেন জান্নাতের দিকে অগ হচ্ছেন এবং ফেরেস্তারা প্রত্যেকটি দরজা থেকে আবুবকর সিদ্দিক রাজিয়াল নাম ধরে ডাকছেন তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমরা জানি যখন কোন একজন ব্যক্তি মার্কেট প্লেসে বাজারে যায় এবং তখন বিক্রেতারা অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে বসে থাকেন এবং প্রত্যেকেই আপনাকে তার দোকানে যাওয়ার জন্য আহ্বান করতে থাকেন সুতরাং একইভাবে জান্নাদের ফেরেস্তারাও আবুবকর সিদ্দিক রাজিয়া তালানহুকে তাদের দরজার দিকে আহ্বান করতে থাকবেন যেন সেই দরজা দিয়ে প্রবেশ করার মাধ্যমে সেই নিষ্পাপ ফেরেস্তাগণ তারা সম্মানিত হতে পারেন সম্মান লাভ করতে পারেন এই কারণে তারা আবহাওয়া দিক রাজি তলকে তাদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করতে থাকবেন আল্লাহ এই সৃষ্টি মানুষ এই মানুষের মধ্যে আলাহ সুমত সম্ভাবনা দিয়েছেন সে হতে পারে সৃষ্টির শ্রেষ্ঠ অথবা এই মানুষের মধ্যে আশঙ্কাও রয়েছে সৃষ্টির নিকৃষ্টতম হওয়ার জন্য এতটাই নিকৃষ্ট কিছু কিছু মানুষ তারা পশুর থেকে অধম হয়ে যায় এবং তাদের সম্পর্কে বলেছেন তারা গবাদি পশুর নেয় না তারা এর থেকে নিকৃষ্ট সম্ভাবনা রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ স্থানগুলো লাভ করার এবং আমরা দেখতে পেলাম আবু বকর সিদ্দিক রাজিয়া দোলান হুকে জান্নাতের ফেরস্তারা তারা আহ্বান করতে থাকবেন নিষ্পাপ ফেরেস্তারা আহ্বান করতে থাকবেন এবং এভাবে মানুষদেরকে ফেরেস্তদের চেয়ে উঁচু মর্যাদায় সম্মানিত করা হবে জান্নদের আটটি দরজা যদি কোন একজন ব্যক্তি জান্নাদের আটটি দরজা দিয়ে প্রবেশ করতে চায় তাহলে দুটি পদ্ধতি আছে এক নম্বর উবাদ সামিদ রাজিউতালাহ বলেন রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই তিনি এক এবং মোহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল আর নিশ্চয় ইসা আল্লাহর বান্দা তার বান্দির পুত্র এবং তার সেই কালেমা যা তিনি মোমারিয়ামকে পৌঁছিয়েছেন এবং তার পক্ষ থেকে প্রেরিত একটি রুফ মাত্র জন্নাত সত্য জাহান্নাম সত্য রসুল বলেছেন আল্লাহ তাকে জন্মাতের আটটি দরজার যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে চাইবে তাকে প্রবেশ করাবেন এবং হাদিসটি মুসলিমে রয়েছে দ্বিতীয় হাদিসটি রয়েছে সহি মুসলিমে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি উত্তম এবং পূর্ণাঙ্গ রূপে অজু করার পর বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহাম তার বান্দা ও রাসুল তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয় সেই ইচ্ছে করলে এর যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে হচ্ছে ওজুর পরবর্তী এই হাদিসে আপনি খেয়াল করলে দেখতে পারবেন উল্লেখিত দুটি হাদিসেই শাহাদা এর বাক্যগুলো রয়েছে সুতরাং বাক্য এই কালিমার তাৎপর্য অনেক অনেক বেশি কিন্তু কোন একজন ব্যক্তি শুধুমাত্র মুখে উচ্চারণ করাই তাকে এই মর্যাদা দেওয়ার জন্য যথেষ্ট নয় এবং এই কালেমার উপর ইয়াকিন বা নিশ্চিত এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে জান্নাতের এই দরজাগুলো কত বড় হবে। একটি হাদিসে জান্নাতের প্রতিটি দরজার প্রশস্ততা হবে মক্কা এবং হাজরের সমান মক্কা এবং হাজরের মধ্যবর্তী দূরত্ব আনুমানিক প্রায় এক হাজার মাইলেরও বেশি এই দূরত্ব অনেক বিশাল এবং এখানে এই হাদিসে দূরত্ব বলতে দরজার চৌকাঠের মধ্যবর্তী দূরত্বকে বোঝানো হয়েছে সমগ্র দরজার মধ্যবর্তী দূরত্বকে নয় আল্লাহ আলাম। আল্লাহ এই বিষয়ে ভালো জানেন এই দূরত্ব কত বেশি হবে প্রতিটি দরজা চল্লিশ বছর হেঁটে অতিক্রম করতে হবে এরপর রাসুল্লাহ সাল্লাম বলেন এমন একটা দিন আসবে যেদিন দরজাগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবে লোকে লোকারণ্য হয়ে উঠবে বিচার দিবসে এত বেশি পরিমাণ লোক সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবে যে সেদিন সেগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে যাবেছেন এমন একটা দিন আসবে যেদিন এই দরজাগুলো ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে যদিও দরজার উভয় পাল্লার দূরত্ব চল্লিশ বছরের পায়ে হাটা পথের সমান এবং তারা কারা যারা বিচার দিবসের পূর্বেই বিচার দিবসের বিচার কাজ সম্পাদিত হওয়ার পূর্বেই হিসাব নিকাশ সমস্ত পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা এটা সমাপ্ত হওয়ার পূর্বেই যারা জাননাতে প্রবেশ করবেন তারা কারা অথবা ইতিমধ্যে এক নম্বরে আছেন আশিদ এবং দুই নম্বরে আছেন অল্পবয়স্ক শিশু যারা শিশু অবস্থাতে মৃত্যুবরণ করেছে। এবং তিন নম্বর কারা ইতিমধ্যেই জান্নাতে ছিলেন তারা হচ্ছেন আদম এবং হাওয়া আলাহ ইসালাম তারা ইতিমধ্যে জান্নাতে অবস্থান করেছিলেন এবং তারা আবার জান্নাতে প্রবেশ করবেন এবং আলু তালা সেই সম্পর্কে বলছেন কুরআনে বলছেন وَقُلَّا يَا آدَمُسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ <تصفيق> ایبوان امين ام آدم کے حکم کرلام جی تومی ایبوان تمارس ترى جاننا تے بوشباش کرتے تھا ایبوان اوخانے جا ایت چھا جا او شخان تے کے কিন্তু এই গাছের নিকটবর্তী হো না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে আদম এবং হাওয়া আলহ ইসলাম তারা ইত্যপূর্বে জাননাতে ছিলেন এবং তারা আবার সেখানে প্রবেশ করবে এবং শহীদদের ব্যাপারে কি বর্ণনা এসেছে শহীদদের ব্যাপারে এসেছে শহীদ মুসলিম থেকে বর্ণিত হাদিসে মাসরুক থেকে বর্ণিত তিনি বলেন আমরা আব্দুল্লাবনী মাসুদ রাজিউদ্তলান্ন একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেখানে আলো সুমাত বলছেন আল্লাহর পথে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত ধারণা করো না বরং তারা জীবিত তাদের রবের নিকট থেকে তারা রিজ্ক লাভ করে থাকেন তোমরা তাদেরকে মৃত ধারণা করো না বরং তারা জীবিত তাদের রবের নিকট থেকে তারা রিজিক লাভ করে থাকেন এবং এই অ্যাপ সম্পর্কে আব্দুল ইবনী মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কি অর্থ প্রদান করেছেন বা কি বুঝাতে যাচ্ছেন উত্তর ইবনে ইবন বললেন আমি এই সম্পর্কে আল্লাহ রসুল সালামকেও জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি বলেছেন শহীদদের রুহ তাদের রুহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করা হয়েছে শহীদদের রুহকে আল্লাহ মোহাম্মতাল্লাহ সবুজ বর্ণের পাখির পেটের মধ্যে স্থাপন করেছেন এবং আল্লাহর আরসের নিচে ঝুলানো দীপাধারের মধ্যে তাদের বাসা দ্বীপাধার বা দ্বীপ রাখার স্থান দ্বীপ রাখার আধার অনেকটা আমরা বলতে পারি ঝাড়বাতি মতো যেটা লসুমহাতাল আড়সের নিচে স্থাপন করা আছে এবং সেই দ্বীপাধার হচ্ছে শহীদদের রুহ যার মধ্যে স্থাপন করা হয়েছে সবুজ বর্ণের পাখির মধ্যে সেই পাখিগুলোর বাসা হচ্ছে এই দ্বীপাধার যার লসুমাতাল আড়সের নিচে অবস্থান করছে এবং রাসুল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেন যে এরা জান্নাতের যে কোনো স্থানে যে কোনো জায়গায় ইচ্ছা মতো অবাধে বিচরণ করতে পারেন পুনরায় তারা এই দ্বীপাধারে ফিরে ফিরে আসেন এরপর তাদের রব আল্লাহ আলসুম আত্মপ্রকাশ করে বলেন তোমরা কি কোন কিছুর আকাঙ্ক্ষা রাখো তোমরা তোমাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ করো এবং তারা বলবেন আমরা আর কোন জিনিসের আকাঙ্ক্ষা করব আমরা জান্নাতের যেখানে ইচ্ছা অবাধে ঘুরে বেড়াতে পারি কিন্তু আল্লাহ তাদেরকে এভাবে তিনবার জিজ্ঞাসা করবেন বলেন যখন তারা দেখবেন একই কথা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে এবং তখন শহীদরা বলবেন হে আল্লাহ হে আমাদের রব হে আমাদের প্রভু আমরা চাচ্ছি তো এটাই যে আমাদের দেহের মধ্যে আমাদের রুহকে পুনরায় ফিরিয়ে দিন আমরা আরো একবার আপনার রাস্তায় শহীদ হতে চাই অবশেষে আল্লাহ যখন দেখলেন তাদের আর কোনো চাহিদাই নেই তখন তাদেরকে নিজ নিজ অবস্থায় ছেড়ে দেন সুতরাং এটা হচ্ছে শহীদদের জন্য সংরক্ষিত বিশেষ সম্মান যে তারা জান্নাতে বসবাস করছেন এবং কারা তাদের আবাসস্থল দেখতে পাবেন আমরা জানি কবরে দুটি জানালা থাকবে যার মধ্য দিয়ে প্রত্যেক ব্যক্তি তার চূড়ান্ত আবাসস্থলকে সে দেখতে পাবে এবং আব্দুল ইবনী ও রহমা থেকে বর্ণিত রাসিউল সাল্লা বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল এবং সন্ধ্যায় তার অবস্থান করা হয় যদি সে জানাতি হয় অবস্থানস্থল জান্নাতির মধ্যে দেখানো হয় আর যদি সে জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামবাসীদের মধ্যে তার অবস্থানস্থল দেখানো হয় এবং তাকে বলা হয় এটাই হচ্ছে তোমার অবস্থানস্থল কিয়াম দিবসে अल्लाह तुम्हें पुनरुत्थान करबरबास अवस्था मुहम्मदीमरा